আব্দুল্লা ইবনী উমার আদুলাহতাল আল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রসুল্ল সাল্লাম বলেছেন তোমাদের কাউকে ওয়ালিমার দাওয়াত করা হলে তা অবশ্যই গ্রহণ করবে